সিরাত পাকের আলোচনায় আমরা আজকে গত সপ্তাহে ছিলাম বদরের যুদ্ধের দিকে উভয় গ্রুপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন কোন দিকে আসছেন আবু সুফিয়ান মেইন রোড দিয়ে যাচ্ছিলেন মদিনা হয়ে মক্কার দিকে কিন্তু সে তার লোক পাঠালো দমদম এবং তার সঙ্গে কিছু লোকের দমদমকে দেখে যে তুমি খবর নাও বাহিনী কোন মোহাম্মদ আহ যখন এই দমদম বদরের কাছে কাছাকাছি গেলো যেখানে বদরের পানি কুয়া আছে সেখানে মাছ দিয়ে আমরা আর কে দেখতে পেলো তখন সে তাকে জিজ্ঞেস করল কোন লক্ষণ কিছু ওনাদের খবর নিতে উনিও পাঠিয়েছেন ওনার লোককে তাদের খবর নিতে তখন সে বলল অল্লাহমারা এইটু আহাদান উন কেরু তার যে গোয়েন্দা যে চর পাঠিয়েছিল দম দম সে বললো এমন কোন লোককে দেখলাম না সন্দেহ হয় যে তোমার দু তবে আমি দেখতে পেয়েছি দুইজন ঘোড় অথবা উঠে করে সবার হয়ে তারা এখানে এসেছিল এই ছোট্ট টিলার পাশে তারা কিছুক্ষণ থেমেছিল কুয়ার পাশে এবং থেমে তারা সেখান থেকে তাদের মস্ক চামড়ার যে পাত্র ভর্তি করে পানি নিয়েছিল অথবা তারা চলে গেল তাদের গন্তব্য দিকে অন্যদিকে চলে গেল দেখলাম দুইজন মানুষ পথিক মনে হলো আর কোন চিহ্ন দেখতে পেলাম না তোমাদের তো এই দুইজন ছিল আসলে যেই দুইজনের কথা সেই রিপোর্ট দিয়েছে এই দুইজন ছিল রসুল্লাহ সাল্লা পাঠানো গোয়েন্দা একজন নাম ছিল দরের পাশে দিয়ে আরেকটি এগিয়ে গিয়ে তখন ওনারা বদরের মাঝখানে থেমে পানি টানি নিয়েছিলেন আবু সুফিয়ান তখন বললো ঠিক আছে কোন জায়গায় আমাকে ঠিক করে বলো কোন জায়গায় তারা থেমেছিল বিশ্রাম নিয়েছিল পানি নিয়েছিল ওই জায়গা তাকে আইডেন্টিফাই করলো তখন আবি আবু সুফিয়ান সেই জায়গায় চলে আসলো ইনভেস্টিগেট করার জন্য এই লোক দুটো কে তখন তারা থেমেছিল রেস্ট নিয়েছিল তাদের উঁট ওখানে তারা কতক্ষণ রেখেছিল উটের যে পায়খানা গোবর এটাকে পাওয়া গেছে সেটাকে সে চেক করলো গোবরের ওগুলাকে খুলে চেক করে দেখলো এবং তার দেখতে পেলো যে খেজুরের যে দানা আছে এই খেজুরের দানাগুলো গুলো মদিনার খেজুরের তারা কত এক্সপার্ট এটা খুলে দেখে বললো অল হি আল্ফ ইয়াসফ এগুলো তো ইয়াসেফ মানে মদিনার তখনকার নাম ইয়াসে ছিল তাদের কাছে এই ইয়াসে লোকদের উটের খবর আমি পাচ্ছি এই খেজুরের বিচিত্র হবে তার স্পাই হবে সে জলদি করে তার বাহিনীর কাছে চলে গেল আবু সুফিয়ান দেরি করল না তরিত গতিতে যেখানে তার বাণিজ্য কাফেলা রেখে আসছিল সেখানে চলে গেল আর বললো যে এই সোজা রাস্তায় যাওয়া যাবে না আমরা সমুদ্রের দিকে কেটে পড়ো কারণ মোহাম্মদের বাহিনী আমাদেরকে ধরে ফেলতে পারে আমি তাই বাম দিকে চলে গিয়ে সমুদ্রের পাশে দিকে সে একটু দিকে হয়ে গেল। এরপরে আবু সুফিয়ান হিসাব করে দেখলো সেই এতটুকু সেফ লাইনে এসেছে এখন আর মোহাম্মদ সালের বাহিনী আসলেও তাকে ধরতে পারবে না বেশ নিরাপদ দূরত্বে চলে এসেছে তখন কাছে আবার খবর পাঠালো আরেকজন তোমরা তো বের হয়েছিলে তোমাদের এই যে বাণিজ্য কাফেলা তোমাদের যা লোকজন এবং তোমাদের বাণিজ্যের বহর সম্পদ জিনিসপত্র যা কিছু আছে সে তার দূত কাইশ এমনি এমরুল কাইশ চলে গেল মক্কার বাহিনীকে পৌঁছাই দিল তারা যতটুকুন এসেছিল সেখানে গিয়ে তাদেরকে ধরলো তাদেরকে পেল জফা এলাকায় যেটা আরেকটি মিকাত ওইখানে গিয়ে তাদেরকে মিট করলো মিট করে তাদেরকে তখন চিঠি দিল তারা পড়লো পড়ে তারা পরামর্শ করলো কি করি আমরা তাহলে খামাকা আর যুদ্ধ টুদ্ধ না করি আমরা চলে যাই সেফলি তাহলে মক্কায় কিন্তু সেখানে তাদের পরামর্শের মেজরিটির যাইতে চাইলেও আবু জাহাল সেই ব্যক্তি বলে যে না ফেরত যাব না অল্লাহ নারিদা বাদারান না মোহাম্মদের বাহিনী যেদিকে আসছে ওই দিকে মোকাবেলা আমরা ওখানে গিয়ে আমরা সেখানে উড় জবাই করে উৎসব করব খাওয়া দাওয়া করব এরপরে মদ পান করবো তাজিফ আলীন কিয়ান সঙ্গে যে আমাদের গায়িকা গুলো নিয়ে আসে সিঙ্গার গুলো তারা আমাদেরকে গান শোনাবে আনন্দ ফুটি করবো হাত আরবরা বুঝতে পারবে গোটা আরবে আমাদের সৌর্য বীর্যের কথা আমরা যে মানে মোহাম্মদকে চ্যালেঞ্জ করতে করতে এসেছি তাদেরকে তার গোষ্ঠী সহ আশেপাশে সবাইকে আমরা দেব যে ফালা না হা উহা এরপর থেকে কোনোদিন যেন মোহাম্মদ আমাদের বাহিনীকে আক্রমণ করার সাহস না দেখাতে পারে কাজে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবো আমরা ওখানে গিয়ে তাদেরকে এই ধরনের একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে তিন দিন ফুর্তি করে তারপরে ফেরত আবু জাহের ওখানে প্রায় তেরোশোর মতো লোক ছিল কিন্তু ওখানে ছিল একজন আখনাস এমনি সরাইক সে বনি জোহরার সঙ্গে তার অ্যালায়েন্স ছিল তাদের সঙ্গে দেওয়ার জন্য কোরআসের আরেকটি গোত্র তারা ওদের সঙ্গে এসেছিল মাল বাণিজ্য কাপ করে দিয়েছেন আবু সুফিয়ান এখন আর কোন রিস্কে নেই কোন আক্রমণের সম্ভাবনা নেই তামনাহু তোমরা তো এসেছিল তার সেফটির জন্য যাতে সে আক্রমণের শিকার হলে তোমরা হেল্প করতে পারো এখন যেহেতু সে যুদ্ধ করা চলো আথিম খামাখা প্রয়োজন সারা বিনা প্রয়োজনে যুদ্ধ করে লাভ কি কোন ক্ষতি তো তোমাদের হচ্ছে না খামাখা যুদ্ধের মধ্যে গেলে তো ক্ষতির সম্ভাবনা আছে ওদেরকে মারতে গেলে তো আমরাও মারাও লাগবে এই বিভেতে যাওয়া দরকার কি খামাকা লাহা দা এই আবু জহর যা কয় তার কথা তোমরা শুনো না খামাখা যুদ্ধ যাওয়ার দরকার নেই তো কিন্তু তার কথা শুনে অনেকেই বনি জোহরা সহ তারা প্রায় তিনশোর মতো ফেরত চলে আসলো বাকিরা আবু জহালের নেতৃত্বে থেকে গেল হাজার খানেকের মতো বনু হাসেন কে নিয়ে আসছিল আবু জহালেরা জোর করে বনু হা কার গোষ্ঠী সুল সাল্লাহামের গোষ্ঠী তাদের মেজরিটি যদি তখন মুসলিম হয় নাই কিন্তু অনেকের ইসিমাতি আছে আর কেউ কেউ কবুল করল গোপনে আছে তাদেরকে প্রেসার দিয়ে নিয়ে আসছে তারা রাজি হয় না এই মহাম্মদ অন্য লোকরা বাধ্য করেছে আসতে সেটা আমরা শুনেছি গত সপ্তাহে আহ কিন্তু আবু জাহাল তাদেরকে থামাই দিল বনি জোহরা কে থামাইতে পারলো না ওখানে তার এত অথরিটি নাই কিন্তু আবু আবু জাহাল বন্যু হাসেমকে বাধ্য করলো থাকার জন্য তোমরা আলাদা যেতে পারবে না তো এই কথা বলে তারা তাদের কাছে তাদের তো গোয়েন্দা ছিল তাদের কাছে খবর আসছে যে মোহাম্মদ সাল্লা বদরের দিকে এগিয়ে আসছেন তারা দিকেই রওনা করে দিল এরপরে নবী করিম সালাম গোয়েন্দা এদিকেছেন তাহার কাছে খবর আসলো যে তাদের মক্কার বাহিনী চলে আসতে এই দিকে যেদিকে ওনারা যাচ্ছেন এখন তিনি বুঝতে পারলেন যে মোকাবিলা হয়ে যাবে আর মদিনার সাহাবিদ সাহাবিরা যখন এসেছিলেন তখন ওনারা এসেছিলেন আবু সরি আবু সুফিয়ানের বাহিনীকে আক্রমণ করতে মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ হবে এই প্লান করে তো ওনারা আসেন নাই মক্কার যে বাহিনীটা আসছে। এটা তো ওনারা জানেনও না কিন্তু তখন জানলেন রসল্লাহ সঙ্গে খবর নিলেন নিয়ে দেখলেন যে সত্যি তারা ফেরত যাবেন না তারা যুদ্ধ করবে এখন ওনার সঙ্গে সাহাবিরা তো সবাই যুদ্ধ করার জন্য বিরাট বাহিনীর মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে তো আসেন নাই এখন তিনি সবাইকে নিয়ে মজলিশ বসালেন পরামর্শ করবেন সুরা করবেন তারপরে তিনি খবর দিলেন যা শোনো আমরা তো আসছিলাম এই উদ্দেশ্যে এখন মক্কার বাহিনী আবু জাহালির নেতৃত্বে বিশাল বাহিনী নিয়ে আসছে এখন তারা তো আমাদেরকে ফেস টু ফেস হয়ে যাবে এখন তোমাদের চিন্তা কি আমরা পরামর্শ করি ওই কাহিনীটাকে নিয়ে ওই সময়ের ওই ঘটনাকে নিয়ে পরে আল্লাহ তালা কোরআনে পাকে সুরান আদিল করেন সুরান বাদাউদুল্লাহমিনা শাহিদ রাজিম যেভাবে আল্লাহ আপনাকে বের করে এনেছিলেন আপনার ঘর বাড়ি থেকে মদিনা থেকে হক সহকারে হকের কাজের জন্য কিন্তু মোমেনদের কেউ কেউ এটাকে পছন্দ করেনি যুদ্ধে যাওয়ার ব্যাপারে অনেক মোমেনরা বললেন যুদ্ধ করা দরকার নাই আল্লাহ যেটা জন্য আসছিল সেটা যখন পেলাম না আমরা চলে যাই কেউ কেউ এরকম মতামত ছিল তাদেরকে ইঙ্গিত করে আল্লাহ তাল্লাহ বলছেন যে কোনো কোনো মোমেন একটু অপছন্দ করেছে যুদ্ধের দিকে আসার বিষয়টা যুদ্ধের ব্যাপারে আপনাকে পরামর্শ দেয়নি তাদের মধ্যে কিছু মনাফেক্ট ছিল ছিল এরাই বিশেষ করে একটু তর্ক বিতর্ক করলো না আসার পক্ষে আল্লাহ বলছেন আপনার সঙ্গে তারা তর্ক করলো হকের বিষয়ে আর তারা ভয় পেয়ে গেল কাপুরুষে দেখালো মনে হলে যেন তাদেরকে মৌতের দিকে আপনি ঠেলে দিচ্ছেন আর তার মৌতকে দেখতে পাচ্ছে এরকম ভিড় হয়ে গেল আর আপনার তো মনে আছে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছিলেন যে দুইটা চান্স আছে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আর থেকে আগত বাহিনী মোকাবিলা হবে আল্লাহ গ্রাজুয়ালি নিয়ে আসছেন এদিকে আপনাকে ওয়াদা দিয়েছেন ওইটা মিস হয়ে গেলে আরেকটা পাবা পরে দুইটার অপশনই আছে দুইটার একটা হবে কোনটা হবে আল্লাহ ফাইনালি বলেন বলেন নাই কিন্তু বললেন মমিনা কোনটা চেয়েছিল তোমাদের অনেকে চেয়েছিল যেটার মধ্যে কোন রিস্ক নাই আসতে করে খালি বাণিজ্য কাছে রক্তপাত আছে সেটা অনেকে পছন্দ করো নাই হে কালিমা বেড়াল তো আল্লাহ তো আসলে চেয়েছেন যে আল্লাহ হক কে হক হিসাবে দুনিয়ার মধ্যে করবেন প্রতিষ্ঠিত করবেন মোকাবিলা হয়ে হক কে আল্লাহ বিজয় দান করবেন আর কাফেরদের বাতিল শক্তির গোড়া আল্লাহ কেটে দিবেন এটা তো আল্লাহর পরিকল্পনা তোমাদেরকে যুদ্ধে ঢুকিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ অনেককেই শেষ করে দিবেন আবু জাহাল থেকে শুরু করে ওতবা সাইবা বড় বড় উমাইয়া অনেকগুলো সত্যটাকে আল্লাহ ফিনি করেছেন না এগুলো তো আল্লাহ প্লান হয়ে আছে তো আল্লাহ তালা বলছেন তোমাদেরকে তোমাদের লক্ষ্য ছিল বাণিজ্য কা বদরে তোমাদের সঙ্গে মোকাবিলা করে আল্লাহ ইসলামকে দিবেন বিজয়ী করে দিবেন আর গোড়া আল্লাহ কেটে দিবেন সেদিকে আল্লাহ তোমাদেরকে আসতে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় এই আয়ত্ত পরের হয়েছে তো নবী করি ইনশালাম পরামর্শ করছেন সাহাবিদের সাথে তো তিনি বললেন যে তোমরা পরামর্শ দাও আমি কি করবো এখন এই বাণিজ্য কাফেলা চলে গেলো ওদিক থেকে তারা আসছে আমরা কি মদিনা চলে যাব চলে গেলে তো একটা কথা বলবে যে দেখো মহাম্মার বাহিনী ভয় পেয়ে গেছে তাদের তো মনোবল আরো বেড়ে যেতে পারে তিনি তাই আবার জোর করে সাহাবিদ না দিতে চাইলে উনি জোর করে আবার কাবনা নিয়ে যাবেন এই জন্য পরামর্শ করছেন তো এই সময় তখন পরামর্শ চাইলেন আবু ও কারাদ আল্লাহ তালা সুন্দর করে পরামর্শ দিলেন আল্লাহ সামনের দিকে এগিয়ে যান আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন অমর আজ্লা কথাই বললেন অমরাজা রসুল কে মক্কার বাহিনী তারা খুব আহ সম্ভ্রান্ত খুব উঁচু বংশের তাদের সান আরতের মধ্যে অনেক বেশি তারা কখনোই অন্য জাতির কাছে জলিল হয়নি যেখানে গিয়েছে সেখানে সম্মান পেয়েছে এই কারণে তাদের সীমা লঙ্ঘন হয়ে গেছে এবং তারা এভাবে কুফরি করল ইমান আনার কোনো চিন্তা তাদের মাথায় নাই লিডারগুলোর মাথায় তো আপনি ইয়ার আসল আল্লাহ কাসম আপনাকে লড়াই করতেই এই সিদ্ধান্তই আপনি নেন এবং এর প্রস্তুতি নেন এবং যা কিছু আমাদেরকে নির্দেশ দেন তিনি যুদ্ধের পক্ষে অনেক কথাবার্তা বললেন দুইজনের কথা শুনে তারপরে তিনি বললেন আসির লোকেরা আমাকে আরো পরামর্শ দাও আরো বলো কে বলো বলো তখন মেঘদা আনহু তিনি বললেন ওনার ব্যাপারে উনি কি বলেছিলেন সেই কাহিনীটি বর্ণনা করেছেন পরে সাহাবি আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহু তিনি বলেন সাহিদ তুমিনাল মেখদাদ মেহদাদ মাসান আহাব্বা বলে যেদিন পরামর্শ সবাই যে কথা বলেছিলেন যে সুন্দর বক্তব্য দিয়েছিলেন আমার কাছে মনে হচ্ছিল এইরকম বক্তব্য যদি আমি দিতে পারতাম তাহলে সেদিন আমি নবী করিম সালামের অনেক মন জয় করতে পারতাম আল্লাহ সন্তুষ্টি পেয়ে যেতাম উনি একটা সুন্দর চান্স নিয়ে ফেললেন কিভাবে তিনি হিংসা করেন নাই মানে বলেন ভালোই হতো খারাপ না তোমার আপনাকে যেতে বলেন নির্দেশ দেন যেদিকে ইশারা করেন সেদিকে আপনি আমাদেরকে নিয়ে চলেন আমরা আছি আপনার সাথে আমরা ওই বলবো না বনি ইসরা কি বলেছিল যুদ্ধ করি যখন বিজয় করে ফেলবো আমরা আসবো তারপরে আমরা এরকম বলবো না মুসা আলাহ এর মতো বলবো না আমরা ওলা কিন আমরা বলবো যে আপনি আপনার আল্লাহ করেন বারকিল আপনি যদি আমাদেরকে পর্যন্ত নিয়ে যান বারকুল গেমাদ কোন জায়গায় কোন কোনো রেওয়ায় এসছে এটা ইয়ামানে যে ওদেরকে ধাওয়া করতে করতে এমন পর্যন্ত যেতে হয় আর কোন নিয়ে যাবেন ওই জায়গা পর্যন্ত আমরা আপনার পেছনে আছি আমরা কখনো পিস পা না তিনি খুবই বলিষ্ঠ কণ্ঠে সাহসিকতার বক্তব্য দিলেন তারপর তিনি আর বলেছেন নুকা তুলি আনিয়ামে আমরা কেউ আপনার তিনি বলেছেন ইয়া রাসুল্লাহ যে আল্লাহ হাতে আমার জান রয়েছে আপনি যদি আমাদেরকে নিতে নিতে একেবারে ওই যে লোহিত সাগর সাগরের মাঝখানে নিয়ে যান যে আমরা সেখানে পর্যন্ত যাব আমরা কখনো পেছনের দিকে তাকাবো না চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল খুশিতে পেলেন তিনি যে তা সাহাবিরা তাঁর সঙ্গে আছেন তারপরেও তিনি বললেন আসি আলাই লোকেরা তোমরা আরো কথা বলো পরামর্শ দাও আমাকে কি করবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে হেল্প বলেছেন সবাই মোহাজের যারা মোদিনার আসল বাসিন্দা আনসার তারা এখনো কথা বলেননি তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করা জন্য বলতেছেন বাকিরা কথা বলো বলো তখন আনসাররা বুঝতে পেরেছেন আসলে তিনি আমাদের বক্তব্য শুনতে চান আমরা ওনার সঙ্গ দেব কিনা স্বেচ্ছায় নাকি আমরা হেডিটেশন করছি তখন তাদের অন্যতম লিডার প্রধান দাঁড়ালেন্লাহ সাল্লাম মনে হচ্ছে আপনি আমাদের কথা শুনতে চান তাই না ঠিক আছে আজল তিনি বললেন অবশ্যই তোমাদের কথাই তো শুনতে হবে আমাকে তোমাদের বক্তব্য কি আমাকে বলো সাদ রাজি আনহু বললেন আল্লা কাছ থেকে সেটা অত্যন্ত হক ও আকা আল্লাহুদানা ও মা আমরা অলরেডি আপনাকে এই কথার ভিত্তিতে ইমান এনে আপনার সঙ্গে চুক্তি করেছি ওয়াদা করেছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আল্লা আপনি যেটা বলবেন সিদ্ধান্ত দেবেন আমরা শুনবো এবং আমরা মানবাহ আপনি যেটা চাইবেন সিদ্ধান্ত নেন এগিয়ে যান আপনি আমাদেরকে আপনার পাশেই পাবেন্লা হক সে আল্লাহ কাসম যিনি আপনাদেরকে আপনাকে হক তিনি পাঠিয়েছেন সাগর দেখা দেহিত সাগর সেখানে যদি আপনি আমাদেরকে নিয়ে যান আমরা কালকে যুদ্ধ শুরু হয়ে গেলে আমাদের কোন আপত্তি থাকবে না আমাদের কারো দিমত থাকবে না এবং আপনি দেখতে পাবেন ময়দানে মজবুতি সহকারে দাঁড়িয়ে আছি আল্লাহ আশা করছে আপনাকে এমন জিনিস দেখাবেন আমাদের পক্ষ থেকে যা দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন ফাঁসের বিনা আলা বারাকাতিল্লা আল্লাহর বরকতের উপরে ভরসা করে আমাদেরকে নিয়ে শিরু আল্লাহ ইসমিল্লাহ আল্লাহর নামে এবার এগিয়ে যাও বদরের দিকে সুসংবাদ গ্রহণ করো তোমাদের জন্য বড় সুসংবাদ আছে তার মানে মক্কা বাহিনীর উপরে আমাদের বিজয়কে আল্লাহ তালা আমাদের নিশ্চিত করার জন্য আমাকে সুসংখ্যা দিয়ে ফেলেছেন এরপরে নবী করিম সাল্লা সাহাবিদেরকে এগিয়ে গেলেন বলেন যখন তিনি বদারে গিয়ে পৌঁছেছিলেন আহ তিনি সেখানে আগের দিন দেখালেন পরের দিন যুদ্ধ হবে যে কোন জায়গায় কোন বড় কাফের লিডার মারা পড়বে কোনটা কোথায় কাত হয়ে পড়বে আহত হয়ে বা মরে তিনি বললেন হ্যাঁ কাদান আগামীকাল অমুক এখানে মরবে ইশা আল্লাহ সাহাবিরা পরে বলেন তিনি যেখানে যার কথা বলেছিলেন সে ওই জায়গা মিস করে নেই ওইখানে মরেছে ওইখানেই তার লাশ পাওয়া গেছে এই পাশে দাঁড়ালেন আর কাফেররা আস্তে আস্তে এগিয়ে আসতেছে তারা দাঁড়াবে বদরের ঐ পাশে কুয়ার ওই পাশে সে কথা আল্লাহ তালা কোরআনে পাকে পরবর্তী পরে আয়াত নাজরি করে বলেছেন বিল দুনিয়া বিল অহুম বি তোমরা যখন এসে ডানালে ও দুনিয়া কাছের দূরত্বে তার মানে যেটা মদিনার থেকে কাছে ওই অংশে তোমাদের অবস্থান ছিল মদিনার প্রান্তে অহুম বিল ও দোয়াতে লোকোসা তারা অপর দিকটায় ওই পাশে যেটা মক্কার দিক থেকে কাছে মদিনার থেকে দূরে ওই পাশে ডানালো তাদের অবস্থান আর ওই বাণিজ্য করে এখানে আনেন নাই তোমাদেরকে মানে তোমাদেরকে দিয়ে প্লান করার নাই তোমাদেরকে আস্তে আস্তে করে আলায় এদিকে নিয়ে আসেন বুঝতে পারছেন তো যে হঠাৎ করে যুদ্ধের জন্য ওই জায়গায় টার্গেট নিয়ে আসেনি আল্লাতলা বলছেন আগে কেন করিনি গ্রাজুয়ালি এইভাবে এনে ফেলছি কেন এখানে তোমাদেরকে আগে এটা বলা হয়নি তাহলে তোমরা অনেকেই যারা একটু দুর্বল মনে আছ এই যুদ্ধর ময়দানে আসতে ইতলাফ করতে করতে বলতে যে আমাদের তো এত প্রস্তুতি নাই এত যুদ্ধ না করে আমরা এক কাজ করে আরো সময় নেই বিভিন্ন রকমের ওদ খাহি হয়ে যেত এই জন্য আল্লাহ তালা আগে এটা তোমাদেরকে জানতে দেন নাই বাণিজ্য কাফিলা দিকে এনে এনে আস্তে আস্তে ওদেরকে পার করে দিয়ে তোমাদেরকে এদের মোকাবিলা করাই দিচ্ছেন ওলা ক্যানা ফুল আসল কথা হচ্ছে যে আল্লাহ তালা একটা ফায়সলা করে ফেলেছেন সেটা হয়েই ছাড়বে ওটা তোমরাও ঠেকাতে পারবে না তারাও ঠেকাতে পারবে না উদ্দেশ্য কি লেকামা যারা বেঁচে থাকবে যারা হালাক হবে কুফুরের তরিকায় তারা দলিল প্রমাণ সহকারে হালাক হবে তারা জানে তারা বাতিলপন্থী আর যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ বিজয় দিবেন সেজ করবেন তারা জানে যে তারা তাদের কনফিডেন্স যে আল্লাহ হকের উপরে তারা আছে এটাও প্রমাণিত হবে এই যুদ্ধে এই যুদ্ধে প্রমাণিত হবে কোনটা হাত আর কোনটা বাতেল সবকিছু শুনেন এবং সবকিছু জানেন তো আল্লাহ ইবনে কে রহমতুল্লা বলেন তোমাদেরকে তোমাদের দুশ্মনের সামনে মোকাবিলা আল্লাহ তালা দাঁড় করিয়ে দিয়েছেন উইদাউট প্রিয়মেন্ট আগে থেকে নির্দিষ্ট করা শক অনুযায়ী নয় আল্লাহ আছে তাদের উপরে তোমাদেরকে তিনি বিজয় দান করবেন আর কালেমাতে হককে বাতলের উপরে আল্লাহ করবেন। যাতে করে সারা দুনিয়ার মানুষের কাছে প্রমাণ হয়ে যায় কারা হকের উপরে আছে তাই বদর যুদ্ধে বিজয়ের পরে মক্কায় মেসেজ কি চলে গেল এবং সারা আরব দেশে যে অল্প সংখ্যক মানুষের দ্বারা এই বিজয় লাভ সম্ভব নয় আল্লাহ তালা সাহায্য ছাড়া কাজে নবী মুদ সাল হক নবী প্রচার হয়ে যাবে আর গিয়েছে। এরপরে নবী করিম সাল্লা ওদিকে চলে আসছেন এখন তিনি শুধু এমনি হুট করে চলে আসছেন না তিনি যে কত সতর্কে একজন কমান্ডার হিসাবে যুদ্ধের তিনি এর আগে তো যুদ্ধের এমন কোন অভিজ্ঞতা নেই কিন্তু তিনি একজন খুব মনে হয় যেন অভিজ্ঞ সেনা নায়কের মতো সেনাপতির মতো তিনি ডিসিশন গুলো নিচ্ছেন তিনি নিজে আবু বকার আব্দ আনহুকে নিয়ে তিনি এগিয়ে আসলেন যে তারা কোন দিক থেকে কোথায় যাচ্ছে ওনার চর্ত আসেই কিছু খবর নিয়েছেন এরপরে তিনি নিজে রাতের অন্ধকারে খবর নিচ্ছেন আবু বকার আনহুকে নিয়ে আসলেন একটু অন্তকারে হাঁটলেন ওদের গতিবিধির চার পাওয়া যায় কিনা বা কোনো লোক তাদেরকে দেখেছে কিনা ডাইরেক্ট ইনফরমেশন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নেওয়ার জন্য একটু হাঁটার পরে পাইলেন একটা বেদুইনকে তার নাম হল সুফিয়ান আব্দম সুফিয়ান আদমরিকে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি তো ওদিক থেকে আসছ তাই না ওইদিকে কোরআডদের কোনো বাহিনীর খবর তুমি জানো কিনা অপরদিক থেকে মদিন আর মোহাম্মদের যে বাহিনী আসছে তার খবর জানো কিনা তিনি জানলেন যে এই কোন ওইদের চর না নিরপেক্ষ কোনো ব্যক্তি কোনটা কি তাকে চেক করতেছেন কথা বলার আগে যে তোমার কাছে কোনো খবর আছে কি না মোহাম্মদের বাহিনীর কোন খবর আছে আর ওই যে মক্কর বাহিনী আসছে তাদের কোনো খবর আছে না শুনছি নাকি যুদ্ধরুদ্ধ হতে পারে কি অবস্থা কিছু জানো কিনা ফাঁকা শাইখ বুড়ো মানুষ শাইখ মানে স্কলার না বুড়ো কেসেমের বেদুইন তো সে বলল লা উখ কুমা হাতা তুখ বেরানি মিমা সেও কম না বলে যে আমি তোমাদেরকে বলবো না বা তখন না পরিচয় দিচ্ছ তোমরা কারা কোন কথা বলে কোন বিপদে পড়ে আবাসে সকাল আর আলহাম ঈদ আখবর তানা আখবর নাক তিনি বলেন তুমি যদি আমাদেরকে খবরটা দাও তাহলে আমরা আমাদের পরিচয় তোমাকে দেব আমাদের সমাচার কি দেখেন উনি কত স্ট্র্যাটেজিস্ট কত চিন্তা করে বিচক্ষণতা তার পরিচয় দিচ্ছেন কত সতর্কতা খালি আল্লাহর ভরে তা করে বসে আছেন। আল্লাহরে তা আকাল তো একটু কমতি নাই কিন্তু নিজের প্রস্তুতি দরকার আছে না। আমরা দিব না কল শেখ তবে তখন সেই বলল আমি শুনছি মহান্মানা আমি শুনেছি মোহাম্মদ তার সাথীরা বের হয়েছে তাহলে মুহাম্মাদের বাহিনী আজকে এদিক থেকে মদিনা থেকে এদিকে আসলে অমুক জায়গায় থাকার কথা দিন হিসাব করে বলতেছে কয়দিনে কদ্দূর হাঁটবে এইদিকে আসতে হলে এই অমুক জায়গায় থাকার কথা লিল মানি বিহি রসুর সাল আলহিম একজাক্টলি ওই জায়গায় বলছে যেখানে রসুর উল্লা তার বাহিনী রেখে এই দিকে আসছেন খবর নেওয়ার জন্য ঠিক মতো বলে দিয়েছে আমার হিসাব যদি ঠিক হয় ঠিক শুনে থাকি তাহলে এই কয়দিনে হেঁটে এর দূরে আসার কথা ও আন্না বালাগানি আন্না কোরাই খারা জা বকা আর কোরাইদের বাহিনী আমি শুনতে পেয়েছি অমুক দিন বের হয়েছে পৌঁছে গেছিল ওই মুহূর্তে আন্তু মা এখন কথা কথা শেষ হয়ে গেলে সে বলল তো আমার খবর দিলাম তোমাদের খবর কি তোমরা কারা কই থেকে আসছ এবার শুনেন রসুল জবাব কি বুঝলেন আমরা পানি থেকে এসেছি অতবার তিনি আর কিছু না পানি থেকে এসেছি এ কথা তিনি কেটে পড়লেন শেখ বললেন পানি থেকে আসছ মামিন কোন পানি থেকে আমিন মা এরাকের পানি থেকে তার মানে তো আরব দেশের কাছের নদী তো ওইটা ওই এরাক বসবাস করো নাকি তিনি কোনো জবাব দিয়ে চলে গেলেন সে করলো আর উনি চলে গেলেন এসে ওনার সাহাবীর কাছে পৌঁছে ঠিক মতো জানলেন যে এই মুহূর্তে কড়াশের বাহিনী কোন দিকে আছে অবস্থানটা ক্লিয়ার হয়ে গেল পানি থেকে এসেছি দ্বারা কি বুঝলেন মানুষের সৃষ্টি কোন থেকে ইম্মাহীন পানি থেকে তোমাদের সৃষ্টি ওই পানি মিন করেছেন কথাটা সত্য না মিথ্যা সত্য কথা বলেছেন আসল খবর দেন নাই মিথ্যাও হয় নাই এটাকে বলা হয় শরীয়াতে এইরকম এই যদি কোনো টেকনিক্যাল সিচুয়েশন চলে আসে সিরিয়াস সিচুয়েশন চলে চলে আসে যে আসল খবর দেওয়া যাচ্ছে না এটা শরীয়তে যা রেখেছে এটাকে বলা হয় তাওরিয়া তাও রিয়া মানি ঢাকা মিথ্যাও বলবেন না কিন্তু যে খবর দিলে প্রচন্ড ক্ষতি হবে সেটাকে অ্যাভয়েড করা যেমন কোন এক জায়গায় এক লোক সুর নিয়ে হাঁটছে যে তার দুশ্মনকে ধাওয়া করবে আল্লাহ এই কথা আমার মনে পড়লে এখন কয়েকদিন আগে আমি চুল গেছি বেন জংশন রোডে আমি চুল কাটার আসি নাফ কাছি হঠাৎ করে এক ইয়ং সে ঢুকলো ঢুকে বলে আমাকে বাছান ফাঁসানো তার বাথরুম ঢুকে দ্বারা বন্ধ করে দিল এই এক দু মিনিট পরেই সরা হাতে নিয়ে আরেক ক্রিমিনাল আসলো দেখছো নাকি সেখানে কেউ আসে নাই তাকে যান বাথ্যা বলেছে কিন্তু আপনার এরকম কোন ক্রিমিনাল যদি আসে কেউ আপনাকে যদি বলে এখানে গেছে নাকি আপনি বলবেন যে যায় নাই কথাটা তো মিথ্যা হয়ে যায় দেখছো নাকি দেখি না এটা তো মিথ্যা হয়ে যায় তাহলে তাও রয়ে আপনি হতে পারে আরে আমি আমার কত কাজে ব্যস্ত দিলেন না বলা যায় না সে খবরটা তাদেরকে পাশ করে দিতে পারে এরপরে রসুল সাল চলে আসলেন আবার ওনার ক্যাম্পে যেখানে সাহাবির অবস্থান করছে সেখানে তিনি আবার পাঠালেন আলী রাজিউল্লাহকে এবং এগুচ্ছে একটা আইডিয়া তো পেলাম ফার্ডার কতটুকু অগ্রসর হচ্ছে খবর নিয়ে আস তো তারা এগিয়ে গেলেন ওখানে গিয়ে তারা পেলেন বদরের কাছি যে একটা রাইশ কোরাইশের পক্ষ থেকে পানি নেওয়ার জন্য একজনকে ধরে নিয়ে আসে একটা কৃতদাসকে তার নাম হচ্ছে বনিল হাজির বনিল হাজের ক্রীতদাসে তার নাম হচ্ছে আসোয়াদ এই আসোয়াদকে নিয়ে আসা হলো যে তার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে যেহেতু সেই ওদের বাহিনীর লোক তাদের পানি নিতে তাদেরকে ওদের নাম্বার কত ওদের প্রস্তুতি সব খবর নেওয়ার জন্য প্রস্তুতি কেমন আছে এটার খবর নেওয়াটা দরকার আছে যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতে সুবিধা হবে ধরে নিয়ে আসলো যখন এসে দেখে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন নামাজে আসেন আর তখন যদি নামাজে আসেন তিনি তাহা যুত পড়ছেন হয়তো আর তিনি তার নামাজে ছাড়ছেন না এখন এই মুহূর্তে তারা তাকে কিছু ইন্টারোগেশন করছে জিজ্ঞাসা করছে তো তাকে জিজ্ঞাসা করলো আবু সুফিয়ানের বাহিনী আর তারা কোন দিকে সে আবু সুফিয়ান সে সুফিয়ানের খবর তো আমার কাছে নাই যে কোন দিকে গিয়েছে তা তো জানিনা ওলা কিনহাদি কোরাইশ ও আবু জাহাল তবে আমার কাছে অন্য খবর আছে কোরাইশের লিডাররা আবু জাহাল উমাইবিনালাব এরা কিন্তু আসছে অনেক প্রস্তুতি নিয়ে এদিক থেকে এভাবে আসছে তারা এখন তো তারা দিছে তারা বলিস না ওনারা মনে করছে এখন যখন তাকে মার দিছে ক জাহান না আবু সুফিয়ান আবু মার মা থেকে বাঁচার জন্য আবু সুফিয়ান যেটা আমাদের দেশে রিমান্ড নিয়ে করে এরপরে তখন ছেড়ে দিল খবর তো আমার কাছে নাই কেমনি বলবো আবার দিস আর পয় যে ওই যে আবু সুফিয়ান বাহিনী কইস ওখানে আছে এরকম জানবাস মিথ্যা কথা বলতে নবী করিম সাল আল্লাহ সালামে এই সময় না শাশু হয়ে গেছে মামাজ শাশুড়ে তিনি বলে আহারে তোমাদের কারবার ইন্দে তাদের সাদা কাকুন সে যখন সত্য কথা বলে তার পিঠা দাও আর মিথ্যা কথা বলে ছেড়ে দাও তোমাদের গুলটা কারবার হয়ে গেল সে ঠিক বলেছে সে আবু আবু জাহালের বাহিনীর খবর নিয়ে আসছে সে আবু সিবেন খবর জানে না তো যাই হোক এরপরে নবী করিম সাল্লাম তো পাইয়ে গেলেন এটা আবু জাহালের বাহিনীর লোক আসল লোকের তো দরকার তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন এদিকে আসে বললেন যে কয়েকজন আছে তারা বললো যে তারা নাম্বার অনেক বেশি নবী করিম সাল আলি তাকে জিজ্ঞেস করলেন সে বলে যে হুম বললো ক্যাথির আদাদু হুম সাদিউদ্দিন আসুহুম সে বলে অনেক আমি তো বলতে পারছি না আমি তো গণি নাই কিন্তু অনেক আছে আর তারা এত মানে প্রস্তুতি নিয়ে এসেছে অস্ত্র শস্ত্র সাংঘাতিক চেষ্টা করলে তুমি একটা আইডিয়া দাও পাঁচশো না এক হাজার না দুই না কি কিছু একটা তুমি একটা আইডিয়া দাও না সেটাও পারবা না সে বলে যে আমি তো আসলে বলতে পারছি না কিন্তু তো সে আসলে এদের খেয়াল করতে পারে নাই এদের তো হুম দুশো একটু কম তখন নবী করিম সাল সঙ্গে চিন্তা করলেন আর কোন বুদ্ধি দিয়ে কিছু আইডিয়া পাওয়া যার যে অনেক বেশি অনেক বেশি বলে কিছু বোঝা গেলো না দেখ তিনি বুদ্ধি খরচ করলেন রসুল আরো চিন্তা করছেন তিনি বললেন আচ্ছা এক কাজ কর যে প্রত্যেক দিন কয়টা করে উমর জবাই করে বলতে পারবা এখান থেকে তিনি আইডিয়া নেবেন কি চিন্তা করছেন রসুল কত বুদ্ধিমান তিনি তখন সে বলে আত্যেকদিন দশটা করে ক্যালকুলেশন পেয়ে গেছেন তিনি বলেন তারা এক হাজার হবে এক হাজার লোকের জন্য দশটা উঠ লাগে ডেইলি এটা একটা জেনারেল এস্টিমেশন এস্টিমেশন কুল্লু জাজুরাতেন ও তাবি আহা এক একটা উঠ দুই লোকে খেতে পারে তাহলে বোঝা গেল ডেইলি যদি দশটা উঠ হয় দবাই হয় তাহলে এক হাজার লোক তাদের বাহিনী আমার আন্দাজ হয়ে গেছে তারপরে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো বড় বড় লিডার কে কে আসছে তাদের নাম করা কিছু লিডারের নাম বলো যে ওত রবি আসছে সাহেব আবুল বখতার ইবনে হেসাম হাকিম এবিন হেজাম আমের। বললেন এবার এগুলার নাম শুনে বিরাট লিডারের লিস্ট ব্যাপক সংখ্যা কে সেগেছে তাদের তথাকথিত শ্রেষ্ঠ সন্তান বলে তারা মনে করে সবগুলোকে দেখা যাক আল্লাহ কি করে আরেকটু এগিয়ে আসলেন ঠিক যেখানে পজিশন নেবেন পানি কোন জায়গায় আসে কাছাকাছি যাতে পানিটা দূরে না হয় যে কুয়া আছে সেখানে এরপরে আসার সাথেই পৌঁছে গেলেন সেখানে মুসলমানদের বেশ পাশাল লাগে গুলো পানি ফুরিয়ে যাচ্ছে আর চলতে চলতে হাঁটতে হাঁটতে ওনারা টায়ার্ড হয়ে গেছেন খুব দুর্বল হয়ে গেলেন তো আল্লাহ রাবুল্লাহ আলমিন একটু হালকা বৃষ্টি নাজিল করলেন বৃষ্টিতে তারা অনেকটা মানে খুব চাঙ্গা ফিল করলেন আর বেশ পানি পড়লো ওনারা পাত্র দিয়ে মধ্যে পানি জোগাড় করলেন এরপরে আল্লাহ তালা তাদের অন্তর থেকে শয়তানের ওয়াশওয়াশা কিছু দূর করে দিলেন ওয়াশ কি কিছু আল্লাহ তাদের এক হাজার লোক আমরা তো যুদ্ধের প্রস্তুতির জন্য আসি নাই আমরা আসে আবু সুবেনা করতে এখন পারবো কিনা কেউ কেউ একটু দুর্বল মনে তো হতে পারে সবার ইমান তো এক লেভেলেন না তো এই বৃষ্টির রহমতের কারণে আল্লাহ তালা তাদের মন থেকে এগুলা মুছে দিলেন এর যে তার শান শয়তানের নাতাকি দূর হয়ে যায় বৃষ্টির পানিতে এই জন্য বৃষ্টির পানি আল্লাহর রহমত তো একজন বৃষ্টির পানিতে বৃষ্টি দেখে যখন দৌড়ে যাচ্ছিল তো আরেকজন বলে দৌড়ে কেন দৌড়ে যাও কেন আর কি বলে আল্লাহ ইলা রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে আরেক আল্লাহ রহমতে জায়গায় যাবো আশ্রয়ের জন্য তো বৃষ্টি পানি আল্লাহ রহমত এবং বৃষ্টি যখন নাজির ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন এবং যাদের এই কিছু রুকিয়ার কেইস আছে যাদের মনে করেন যে জিন শয়তান ডিস্টার্ব করে যাদের বিভিন্ন শ্রেহের যাদু টা বদনজরের শিকার তারা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে যদি একটু শরীরের মধ্যে লাগায় বেশি করে এটা তাদের অনেক উপকার করবে ওলামা কেরাম এখান থেকে দিয়েছেন যে রেজে যা শান শতানের আসরকে দূর করে দেয় যদি এ দেশে ঠান্ডার জন্য এটা করা মুশকিল আমাদের দেশে সুবিধা হতো আর এরপরে বৃষ্টি আল্লাহ দিলেন কেন ওয়াকান আল ওয়া দিদাহসান যেখানে ওনারা অবস্থান নিয়েছিলেন ওনাদের সাইডে মাটিগুলো গুলো মাটি একটু নরম দয়া দয়ি করতে হবে যুদ্ধের সময় নরম মাটিতে করলে তো মুশকিল পা ফসকে যাবে মাটিটা একটু শক্ত হওয়া দরকার তো আল্লাহদ বৃষ্টি দিয়ে মাটিটাকে আল্লাহ স্থিতিশীল করে দিলেন তখন ওনাদের দয়াদি করতে পা আর ফসকে যাচ্ছে না এরপরে আল্লাহ তালা আবার কোরআদের ওখানে বৃষ্টি এমন বেশি দিলেন মুসুরধারে বৃষ্টি বৃষ্টি দেওয়ার কারণে তাদের ওখানে একদমের মধ্যে আরব দেশে এরকম হাঁটতে হাঁটতে রেস্টলেস অবস্থায় বৃষ্টি এক পশুরা যখন আসলো ঠান্ডা হয়ে গেল আর ওনারা দিলেন একটা চমৎকার ঘুম এই ঘুমের কারণে পরের দিন শেষ রাতে সা সময় অদের একদ পুরো ঘুম হয়ে শরীটা দম ্লিন হয়ে গেল এ আবার শথর হয়ে গেলে। তো সেই কথা আলারা বল আলামন করানে বাখে বলেছেন। ইদকাসি কুম আমানা তা মন হ মিনাস আমা এমা আলাতা হরা কুমবেয়ে ধেবা কুম রেজাজার তার আগে সবার শেষ ঘুম হয়ে গেল যখন তোমাদের চোখে ঝিমেনি আসছিল শুধু তো আল্লাহ তালা তোমাদেরকে এই ঝিমানিটা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে শান্তির জন্য নিরাপত্তার জন্যে এবং তোমাদের প্রতি আল্লাহ এক পশলা বৃষ্টি দিলেন অনেক সতেজ করেছে ক্লিন করেছে শয়তানের আসর দূর করে ফেলেছে দুর্বল ওয়াস ওয়াসা দুর্বলতা দূর করে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের অন্তরকে মজবুত করে দিয়েছিল সকালবেলা উঠে তারা হিম্মত নিয়ে উঠেছেন ঘুম থেকে তোমাদের পা গুলোকে আল্লাহ তালা জমিনে মজবুত করার ব্যবস্থা করে দিয়েছেন তো এখানে অনেক ইমামগণ যে এই যুদ্ধ হবে যুদ্ধের আগে থেকে দেখা যাচ্ছে আল্লাহ আলমিন অনেক প্লান করছেন সাহাবিরা একরকম প্ল্যান করছেন রসুল্লাহ সাল্লা নেতৃত্বে কিন্তু আল্লাহ তালা প্ল্যান করছেন বৃষ্টি দিয়ে বিভিন্ন তরিকায় কিভাবে আল্লাহ তালা তাদেরকে হেল্প করছেন মেইন যুদ্ধের আগেই আল্লাহ সাহায্য আসা শুরু হয়েছে এরপরে নবী করিম সাল্লাম পজিশন এভাবে নিলেন যাতে করে পানিটা ওনাদের সাইডে থাকে বেশি যুদ্ধের ময়দানে ওদের পক্ষে জানা পানিটা না থাকে কারণ পানিটাও জরুরি জির এসে তাদের পানির ক্রাইসিস হয়ে গেলে তাদের সমস্যা হবে আর আমাদের এই পক্ষের পানির ক্রাইসিস হয়ে গেলে তাদের সমস্যা হবে কাজে পানিটা যেন তাদের এরিয়ায় থাকে এটা আগেই ওনারা সেভাবে পজিশন নিলেন এরপরে নবী করিম সাল আলী জানেন এইখানে অবস্থান তারপরে তিনি লক্ষ্য করে বলেন্লাহ আমরা তো সব জায়গায় এইভাবে পজিশন নেব যেখানে আপনি বলছেন বলবেন কিন্তু আপনার জন্য আমি চিন্তা করেছি সাহাযিন মদিনার লিডার আনসারিদের সাহদিন মাদ রাজি আল্লাহ যে আপনার জন্য আমরা একটু সমান লেভেলে থাকলে হবে না আপনি একটু উঁচু লেভেলে যাতে উঠতে পারেন স্টেজের মতো আপনাকে আমরা পেছনে উঁচু জায়গায় আপনি অবস্থান নেবেন আপনি দেখতে পারবেন আমাদের দূর থেকে আর আপনি একদম সামনে থাকলেন না আপনি একটু পেছনে থাকলেন তাহলে কমান করতে সুবিধা হবে আহ তারপরে আহ আমরা যদি মোকাবিলা করব তখন যদি যেতে হয় আপনি নির্দেশ দেবেন তারপরে তিনি বললেন ইয়ার আসলে তারপরে আছে যে আমরা আপনাকে ময়দানের সামনে দেখতে চাই না হঠাৎ করে যদি আপনি অ্যাটাকের শিকার হয়ে যান আমরা হারিয়ে ফেলি। তাহলে তো আমরা তো হারাবই আমাদের পেছনে মুদিনাবাসের কি উপায় হবে কাজে আপনার সেফটি চিন্তা করে আমরা আপনাকে পেছনে একটু সেফ জায়গায় উঁচু জায়গায় করে দিই তো কথা শুনে নবী করিম সাল্লাম ওনার এক সুন্দর পরামর্শ থেকে তিনি অ্যাকসেপ্ট করলেন আবুকার সিদ্ধিকার দাহু সাথী হিসাবে তিনি পছন্দ করবেন সবাই জানে আর কাউকে তিনি এভাবে কাছে পাইতে চাইবেন না তিনি আবুকার নিয়ে গেলেন আবুকার যেন সেখানে থাকলেন তো এখানে পরিচয় করেছেন পরিচয় দিয়েছেন যদি নবী করিম সালাম কেন যুদ্ধের প্রধান কমান্ডার কোন জায়গায় থাকে পিছনে থাকে তার তো বিরাট সব সবকিছু তাকে করতে হবে সেই যদি আগে হয়ে যায় কমান্ডারই শেষ তাহলে বাকিদের মনোবল কি বাড়বে না কমবে কমে যাবে তিনি এই সুন্দর পরামর্শকে গ্রহণ করেছেন আর সাহি চ এরপরে নবী করিম সালকে ইশারা করলেন সেদিন ছিল জুমার রাত পরের দিন জুমা জুমার দিনে কিন্তু এই যুদ্ধ হচ্ছে সকালে সারাটা রাত্র সাহাবিরা অনেকেই সেদিন ছিল রোজার মাসের সতেরো তারিখ সতেরোই রাত সতেরোই রমাদানের রাত রাতটা আগে আসে দিনটা পরে ওনারা অনেক তাহাজ পড়লেন নামাজ পড়লেন নবী করিম সাল আমাদের শেষে দেখালেন যে দেখো এই আবার আগে আসছিল যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কে কোথায় মরবে ওই সময় তিনি আসলে এটা দেখিয়ে দেন এরপরে তিনি স্বাভাবিককে ঠিকমতো জায়গা ইয়ে করে দিলেন কার কোন লাইনে কে কোথায় দাঁড়াবে এইভাবে দাঁড়াতে হবে ট্রেনিং দিচ্ছেন তো তারপরে বলেন কেউ কেউ আমাদের আহ এরপরে সাহবা এক আমের ঘুম এসে গেলো যে আমরা একটু আগে বলেছিলাম ওনারা সুন্দর করে ঘুম দিলেন ঘুম থেকে উঠে ওনারা ফ্রেশ হয়ে উঠলেন এবং এভাবে তাদের মানে টেনশনের কারণে তো ঘুম হয় না তাই না যদিও টাই আর কিন্তু টেনশন তো বিরাট টেনশন না আগামীকালকে যুদ্ধ হবে কার জান থাকবে কার জান থাকবে না কিন্তু যে এমন আমাদের টেনশন চলি এরকম সবার কার হাতে তরবারি আসে যে কিছু নিয়ে প্র্যাকটিস করি বা একটু পাহারা দেয় ইত্যাদি হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে এত ধিমা নিয়ে আসছে বাধ্য হয়ে সবাই ঘুমালাম আর সকালবেলা উঠলাম মাসা আল্লাহ একেবারে ফ্রেশ হয়ে এরপরে নবী করিম সাল আলী ওসাল্লাম তিনি খুব লম্বা সাবের তো ঘুমিয়ে গেলেন কিছু করেই আর পারলেন না ঘুমিয়ে পড়লেন কিন্তু রসুল প্রায় সারা রাত নামাজ পড়লেন তিনি আদৌ ঘুমাননি আলী রাজি করেছেন রসুল একটু ঘুমাননি তিনি তাহা পড়লেন আর আল্লাহর কাছে যে লম্বা দোয়া করলেন ইয়া হাইয়া কাইম ইয়া হাইয়া কাইম ইয়া হাই ইয়া কাইম আল্লাহ নামগুলো ডেকে ডেকে ডেকে ডেকে তিনি এমন ভাবে আল্লাহ তার কাছে দোয়া করতে থাকলেন যে আল্লাহ এই আপনার যে বান্দা গুলো আপনার সাড়া দিয়েছে এদের উপরে মানুষের কাছে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন তিনি আল্লাহ কাছে দোয়া করতে থাকছেন এটা গাছে নিচে এ দাঁড়িয়ে রসুল লম্বা তাহাজ করলেন এরপরে ওই দিন সলাতুল ফজরের সময় হয়ে গেলাম তিনি কিন্তু আজান আসে নাই আজান আরো পরে আসছে সলা সলা এই ডাক দেওয়া হলো আল্লাহ বান্দরা বানাজে আসো তখন একটি গাছের নিচে ওনারা সবাই একত্রিত হয়ে নামাজ পড়লেন তখন কিন্তু কিছু বৃষ্টি পড়ছে গাছের নিচে কিছুটা এরপরে নবী করিম সাল এই যে ছোট্ট টিলার মতো টিলার ওই পাশে কোরআদের বাহিনী তারা রেডি হয়ে আছে আমাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে অত নবী করিম জুমার দিনে সকালে সবাইকে আমাদের শেষে ওই সেই জায়গায় হয়তো কিছু হালকা রাস্তা পানি খেয়ে সবাইকে নিয়ে হাতের মধ্যে যে বর্ষার ইয়েটা তার গোড়া দিয়ে একটু ধাক্কা দিতেন পেছনে যাও তো একজন একজনকে ধাক্কা দিয়েছেন তার নাম হচ্ছে আহ সাঈ এক সাহাবি রাজি আল্লাহ আনহু তাকে উনি এমনি ওই বর্ষার গোড়াটা দিয়ে একটু গুতা দিয়ে বলেছেন পেছন আগেছে কেনা সাল লক্ষ্য করে সে বলল ইয়ার্লা আপনি দিয়ে আল্লাহ হাক্কে বলে আদলি আল্লাহ তালা তো জন্য পাঠিয়েছেন আপনি আপনাকে ব্যথা দিছেন এটা তো বিচার হওয়া লাগবে এটা তো শোধ হওয়া লাগবে কি মুসিবতের কথা আর সময় না তার উদ্দেশ্য তার মতলব আছে তো মানে হচ্ছে যে তাকে যেটা দিয়ে কষ্ট দিছে তাকে ততটুকুন কষ্ট দেওয়া একটা ঘুষি মারছে তাহলে তাকে অ্যালাউ করতে হবে যে তুমি একটা তাকে ঘুষি মারো এটা হলো শরীয়তের বিচার তা আপনি আমাকে বর্ষা গোড়া যে গুতা দিচ্ছেন তার মানে একটা গুতা দিতে হবে তো বর্ষা হাতে দিয়ে রসুল উল্লা কাপড়টা উঠালেন ওনার এই জায়গায় গোতাটা লাগছিল আর হ্যাঁ তো কাপড়টা এই বাবু উঠালেন একটা দাও তাড়াতাড়ি যে উঠাইছে সে তখন ওনাকে জড়িয়ে ধরে ওনার এই খালি জাগার মধ্যে জড়িয়ে ধরে চুমা দিল এই লোকটা তো ওনাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে তারপর নবী কারিম সাল্লা সাল্লাম বললেন মা হামালা আলা ইয়ে সাবাদ সাবাদ তুমি এটা কি এটা করতে গেলে এখন তুমি কোন উদ্দেশ্য এটা করলিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল সামনে আমাদের কি আসছে আমরা তো বুঝতেই পারছি আপনি জানেন যুদ্ধের ময়দানে আমরা কবুল করবেন তা তো জানি না যদি আমি শহীদ হয়ে যাই তো জল দিজল দেখা আমি চেয়েছিলাম যে আমার আপনার সঙ্গে সম্পর্করা এমন ভাবে লাস্ট টাইম যদি আমার জীবন এসে যায় আজকে তাহলে আপনার চামড়া আমার চামড়ার সঙ্গে লেগেছিল আর কারো চামড়া লাগেনি এটাই আমার সর্বশেষ সৌভাগ্য হবে এই সুযোগ নেওয়ার জন্য নবী করিম সাল্লাম তার জন্য দোয়া করে ছেড়ে দিলেন এরপরে নবী করিম সাল্লাম নির্দেশ দিলেন যতক্ষণ আমি হুকুম না করছি কেউ যেন যুদ্ধ শুরু না করা তিনি আরো বলেছেন যা আল মোশেকুন মোশাক চলে এসেছে দেখো তা আসছে আমি যতক্ষণ পারমিশন না দিয়েছে ওরা এগিয়ে আসলে কেউ তোমরা শুরু করবো না আমার পারমিশন অফিহত করলেন তারা তোমাদের একদম তখনই তোমরা বর্ষা দিয়ে শুরু করে দাও হ্যাঁ এরপরে আরো অ্যালাউ করো যে তারা তোমাদের আরো কাছে আসে তরবারি দিয়ে চান্স দূরে থেকে খালি বর্ষা বহুত আগে থেকে সারা শুরু করে দিলে কাছে আসতে পারো না কাছে আসতে দা। কাছে আসতে তাও যত কাছে আসবে তত তোমাদের জন্য সুবিধা হবে এইভাবে করে তিনি তাদের ওনা থেকে কমান্ড দিচ্ছেন যুদ্ধ এখনো শুরু হয়নি এরপরে এখন কোরআষরা তারা ওদিক থেকে এগিয়ে আসছে কোরআষদের মধ্যে এখন কিছু কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হচ্ছে তাদের সিচুয়েশনটা কি এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল এখন আমরা মনে করি যে রসুল বাহিনী এখন রেডি আছে তাদের বাহিনীর খবর কি এটা আমরা আগামী সপ্তাহে শুনিয়ে সব পারাম